আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি আর সেটা হইল কি সালাদ সালাদ সংক্রান্ত বিষয়ে এখন যে বিষয়টা লেপনি দৃষ্টি আকর্ষণ করবো সেটা যে অনেক সময় সালাদ আদায় করাত গিয়া আমরা কীতা করি অনেক সময় তাড়াহুলা করি বা অনেক সময় খেয়াল করি না যেই আল্লাহ একবার বিসমুল্লাহ রহমান রাহিমা সুর ফাতে অথচ রসুদাহাম শুননা রসুল্লাহাম থেকে প্রমাণিত হইলিয়া যে আমরা করতাম দেওয়ার সানা যেটা সহজ হয় আমরা সেটা বা আল্লাহ যেটা সেটা আমরা ফড়ার ফলে তার ফলে আউজ বিল্লাহমিল সৈকিম ফোড়মু ফড়িয়া তার ফলে বিসমিল্লা হইয়া সরাফাতেহা স্টার্ট করা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা শুরু করে দিই কি জামাতে যখন ইমামখলে নামাজ ফোড়াই অনেক সময় অনেক অনেক ইমামখলে দেখা যায় যে আল্লাহ একবার হইয়া তাই আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন শুরু করে দিছে তাহলে তাই এই এক্ষেত্রে দেখা যায় যে তাই ইমামতি করা তাইনও সানাফ যথাযথভাবে ফোড়ানা তাই যথাযথভাবে এই আউজুবিল্লাহমিন রাজিম ফোড়ানা তাই যত দেবদের বিসমিল্লা রহমানরা ফোড়া তো এতে হব আমরা যেন ইবাদত আল্লা সুবাহান তালা কথা গ্রহণযোগ্য ইতইলে অন্যতম শর্ত হইল গিয়া যে খালেসবাদ ফোর হইব আল্লাহ লাগে ফোরতে হইব দ্বিতীয় শর্ত অনুসরণে যদি অনুসরণে না হয় তাহলে এই ইবাদত গ্রহণযোগ্য ইত্যায় আমরা এত কষ্ট করি সালাদ আয় করি আর এই সালাত যদি রসদুল্লাহ ইসলামের অনুসরণে না হয় তাহলে আল্লাহ সুবহান গ্রহণযোগ্য ইত্যায় আর আল্লাহ সুবহান যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা কিন্তু ক্যামতর দিন সময় সর্বপ্রথম যে আমরা হিসাব নেওয়া হইব সেটা কি সালাত সালাতের ব্যাপারে আমরা গুরুত্ব দেওয়া দরকার এবং যথাযথভাবে রসদসল্লা আলি ইসলামে যেভাবে আদায় করছেন সেইভাবে যেন আমরা আদায় খরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুন কওসালালাহ ওয়ালা নবিনা মুহাম্মদ ওয়ালা আলাইহি